আপনাদেরকে স্বাগত জানাচ্ছি অতীতের সেই সিলসিলায় আজও আপনাদের সামনে আল কোরআন এর আরেকটি মহাজাগতিক বিধান নিয়ে হাজির হচ্ছি আজকে যেই মহাজাগতিক মূল নীতি এবং জীবন মরণ বিধানটি আপনাদের সামনে নিয়ে আসব। যে বিধানটি জীবনকে আরও উজ্জীবিত করবে মরণের পরের জীবনকে তো আরো আলোকোদ্ভাসিত করবে আনন্দময় করবে এবং আমাদেরকে বিরাট সাফল্য সেখানে দান করবে ইনশাল্লাহ সেই বিধানটি আজকে আপনাদের সামনে উপস্থাপন করছি ক্রানে করিমের বাইশ নম্বর সুর আল হাজ্যের আঠারো নম্বর আয়াত আল্লাহ বলেছেন চিরকাল আল্লাহ যাকে অপমানিত করবেন তাকে সম্মানিত করার কেউ নেই এই জগতে এমন কোন সৃষ্টি নেই যে তাকে সম্মানিত করতে পারে প্রিয় ভাই বোনেরা এটি করার কারিমের সুদৃঢ় কাল উত্তীর্ণ চিরস্থায়ী বিধানসমূহের মধ্যে অন্যতম একটি বিধান অত্যন্ত ন্যায়সঙ্গত এবং আল্লাহ মানুষের সৃষ্টির যেই তিনি বিচার করেন যার যা পাওনা ঠিক ষোলো কলায় সেটা তাকে একবারে পরিপূর্ণভাবে তাকে সেটা যে তিনি দান করেন সে ধরনেরই একটি অভিব্যক্তি প্রকাশ করা হয়েছে এই ছোট্ট কায়দাটির মধ্যে যেটা মানের দিক থেকে কোয়ালিটির দিক থেকে সুবিশাল তুমি কি দেখনি। তুমি কি জানো যে আল্লাহকে সেজদা করছে আসমানে যারা আছে সকলেই অমন ফিল অর্দি জমিনে যারা আছে সকলেই অসাম কমার এবং আল্লাহকে সেজদা করছে সূর্য আল্লাহকে সেদা করছে চন্দ্র মানুষ আল্লাহকে সেদা করে না এই জন্য বলেছেন অনেক মানুষ তারা আল্লাহকে সেজদা করে ও কাফ আর অনেক মানুষের উপরে আল্লাহর শাস্তির বাণী বাস্তবায়িত হয়েছে তারা যাহার নামি হয়ে গেছে না করার কারণে তারপরে আল্লাহ বলেছেন সেই বিখ্যাত মহাজাগতিক নিয়মটি আল্লাহ যা ছান তাই করেন প্রিয় দর্শক শ্রদ্ধা ভাই বোনেরা নিশ্চয়ই বুঝে গেছেন এখানে অপমান বলতে কি বোঝানো হচ্ছে আর সম্মান বলতে কি বোঝানো হচ্ছে সম্মান হলো আল্লাহকে সেজদা করতে পারা আল্লাহর অনুগত হতে পারা আল্লাহর বিশ্বাসী বান্দা বান্দি হতে পারা উদ্দেশ্য যারা করে। করে, প্রদান পালন করে, হজ পালন করে এক আল্লাহর আল্লাহাদনিষ্ঠ ভাবে সবকিছু আঞ্জাম দেয় পালন করে এরাই তো হলো সম্মানিত একক সালাত সালাদ পড়তে পারা একবার সেচ করতে পারা অনেক অনেকবার সম্মান একটি রোজা রাখতে পারা এক পয়সা জাকাত দিতে পারা একটি দান করতে পারা আল্লাহর একটি হুকুম মানতে পারা এটা আল্লাহর কাছে কথা মানতে পারাটাই হলো এই পৃথিবীতে সম্মানের বিষয় তোমরা সবার উর্ধে মর্যাদা সবার উপরে যদি হোমরা আর তাদের মর্যাদা তাদের ডিগ্রী তাদের যারা ইমান এনেছে সৎ কর্ম সম্পাদন করেছে ইমানের আলোকে উল্ মুখাই বাড়িয়া তারা কুলমাকল কাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ মর্যাদা পূর্ণ আল্লাহ হয়েছে আর অপমান হলো আল্লাহর ইবাদত করতে না পারা একক তো সময় চলে গেল পড়তে পারা গেল না এটা অপমান আল্লাহকে বিশ্বাস করা গেল না ইমান আনতে পারল না একজন সে অপমানিতে হয়েছে আল্লাহ তাকে তৌফিক দেননি তার অযোগ্যতার কারণে তার মনের কলুষতার কারণে তার শিরকের কারণে তার জন্য এটা অসম্মান আমি মানুষকে সৃষ্টি করেছি সুন্দরতম গঠনে সৌম্য রিন তারপরে তাকে নিয়ে গেছে হীনদের হীনতমে নিচদের নিচতমে। একজন মর্শিক একজন পৌতলিক আরেকজন একত্ববাদী ইমানদার আশি বছর বয়স হয়ে গেছে দুজনের দিকে তাকান দুজনকে দেখুন একজন ইমানদার বৃদ্ধা একজন আরেকজনা বৃদ্ধা বেইমান বৃদ্ধা নিকৃষ্ট হয়ে গেছে সৃষ্টির মধ্যে নিকৃষ্টতম পর্যায়ে চলে গেছে আরেকজন অসীতিপর বৃদ্ধ ইমানদার সীমা হোমুজু আসারিসের উনত্রিশ নম্বর তার কোমালে তার চেহারায় সাল্লাপ লাবণ্য উদ্ভাসিত হয়ে যাচ্ছে হৃদয় নূরে নূরানি সেই নূরের আহাস্যাজার লাবণ্য তার অস্তিত্ব জুড়ে দেখা যাচ্ছে কি সুন্দর মানে হচ্ছে আশি বছর বয়স মনে হয় একজন ফেরেস্তা সাল্লাহ আপনি দেখুন তাহলে মুখরিম যাকে আল্লাহ অপমান করবেন তাকে সম্মানিত করার কেউ নেই যে ব্যক্তি আল্লাহর প্রতি সেই সম্মানিত হয়েছে লোহিত সাগরের তলায় চলে গেছে আজকে তার লাঞ্ছিত লাশ মিশরের পিরামিডে পড়ে আছে কেউ তাকে সম্মান জানায় তার নাম শুনলে মানুষ সিসি করে লান দেয় অভিসম্প করে আর মুসা আলাই সালাম তিনি আল্লাহর ইবাদত করে সম্মানিত হয়েছেন তার নাম শুনলে পৃথিবীর সব মানুষেরাই বলে নমরুদ্রাহিম দেখুন আগুনে ফেলেছিল কি হয়েছে আজকে নমরুদের নাম শুনলে মানুষ অভিশাপ দেয় লয় ফু হিতালাজি কাফর আল্লাহ তাকে কাফের বলে গালি দিয়েছেন আর অপর পক্ষে ইব্রাহিম আলহিস নাম শুনলে মুসলিমরা তো বটেই অ মুসলিম পর্যন্ত ইব্রাহিম নামটি শুনলে শ্রদ্ধায় তার জন্য আমি পরবর্তী কেমত পর্যন্ত সকল প্রজন্মের মধ্যে ইব্রাহিমের জন্য শান্তি এবং সালাম প্রশংসার বাণী আমি রেখে দিয়েছি যারাই তার নাম শুনবে তারাই তাকে সম্মানিত করবে দোয়া করবে সালাম পাঠাবে পৃথিবীর কত রাজা হয়েছে ঘৃণা করি আর কিছু রাজা নাম আমরা করি আমরা দোয়া করি তাদের জন্য আল্লাহর কাছে মাখ কামনা করি তাহলে আল্লাহর এবাদত করতে পারাই হলো সম্মান আর আল্লাহর এবাদত করতে না পারাটাই হলো অপমান প্রিয় ভাইবোধেরা আমরা কি আমাদেরকে সম্মানিত করব না আমরা আমাদেরকে অপমানিত করব। আল্লাহ বলছেন যার তাক আছে সে সবচেয়ে বড় সম্মানী আজকে শাহজালাল রহমতুল্লাহ নাম শুনলে আমরা রহমতুল্লাহ না বলে আমরা থাকতে পারি না আর আরেকজন যিনি তার সাথে লড়াই করে মরে গেছেন তার দুশ্মন ছিল তার নাম শুনলে এখনো আমাদের ঘৃণে আসে এটাই হলো অপমানিত হয়েছেন আল্লাহ হয়েছেন আল্লাহ হয়ে অস্বীকার করে এই জন্য আল্লাহ বলেছেন সেই জাগতিক, মূল নীতি জাগতিক সংবিধান যাকে আল্লাহ অপমানিত করবেন তাকে সম্মানিত করার কেউই নেই এত সুন্দর কথা কোরআনে আল্লাহ তালা বলেছেন অতএব প্রত্যেক মানুষের উচিত নিজেকে সম্মানিত করা নিজেকে মর্যাদা পূর্ণ করা কেমতের ময়দানে কোরআন ওয়ালাকে বলা হবে যে কোরআন বিশ্বাস করে পড়ে এ কামা কেমত্তা তুরাতিল ফির দুনিয়া তুমি কোরআন পড়ো এবং তার তিল সহকারে পড়ো আর একটি আয়াত পড়ো জান্নাতের এক একটি উন্নত থেকে আরো উন্নততর স্টেজ পার হও প্রত্যেকটা আয়াত পরে জান্নাতের একটি স্টেজে তোমার তাহলে জান্নাতের তত হাজার স্তর স্টেজ ফ্লোর অতিক্রম করে একেবারে উর্ধে তুমি উঠে যাবে সব হা একটি আয়াত মর্যাদার জান্নাতের একটি সোপান তুমি পার হয়ে যেতে পারবে গতিক মূলনীতি নিয়ে হাজির হবেন্লাহ ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করুন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 হমতুল্লাহি অনে আমরা একটি কোরআনের চিরস্থায়ী মূলনীতি নিয়ে কথা বলছিলাম যাকে আল্লাহ অপমানিত করবেন তাকে সম্মানিত করার কেউ নেই দেখুন আমাদের নবী মোহাম্মদ সাল্ল আলহিব সাল্লাম আজকে সারা পৃথিবীর মানুষ অমুসলিম পর্যন্ত তাকে মহামানবদের কাতারে এক নম্বরে রাখছেন আপনারা পাশ্চাত্য একজন লেখক মাইকেল এইচ হার্টের আপনারা কথা জানেন তিনি মহামানবদের মধ্যে এক নম্বরে মহাম্মদ সাল্লা সাল্লামকে রেখেছেন যদিও তিনি নিজে মোহাম্মদ সাল্লি সাল্লামের বিশ্বাসী মত হননি কিন্তু মর্যাদার দিক থেকে ঠিকই থাকে সবার উর্দে রেখেছেন সবহান আল্লাহ আল্লাহ সাল্লা সম্মানিত করেছেন তাকে অপমান করবে কে তার নামিত সম্মানিত আল্লাহর কাছে তার সাথে যে প্রতিদ্বন্দ্বিতা করেছিল আবু জাহাল সে আবু জাহালের বাড়িতে তো টয়লেট হাজিদের টয়লেট নাউজুবিল্লাহ কি অপমান মৃত্যুর সময় অপমানিত হয়েছে আর মৃত্যুর পরে তার বংশে তার আদর্শে এখন আর কেউ নেই তার যে সন্তানিত করেছিলেন সে ছিল আবুল হাকাম জ্ঞানের জনক তাকে আবুল হাকাম বলা হতো কিন্তু কোরআনের জ্ঞান না থাকার কারণে এমন লাঞ্ছিত হয়েছে চিরকালের জন্য আবু সেই কলঙ্ক বহন করে অপমানিত অপদস্থ হয়ে বদরের যুদ্ধ নিহত হয়ে দুনিয়া ছেড়ে চলে গেছে তার কি প্রাপ্তি হলো তাকে আপনি আল্লাহকে যতটা ইজ্জত দেবেন ততটা ইজ্জত এই পৃথিবীতে আপনিও পাবেন আপনি দেখুন একটি রয়েছে নাসিনা আলমানি সেটাকে সহি বলেছেন তুমি দেখো তোমার অন্তরে তুমি আল্লাহকে মর্যাদার কোন আসনে বসিয়েছ তুমি আল্লাহকে মর্যাদার যে আসনে রেখেছো আল্লাহ তোমাকে মর্যাদার সে আসনে রাখবেন আল্লাহকে যেটুকু থেকে তোমাকে পাইয়ে দেবে তুমি আল্লাহকে যে পরিমাণ ভয় করবে মানুষও তোমাকে ওই পরিমাণ ভয় করবে নসির মাসিরা সাহারিন তিনি যেখানে থাকতেন এক মাসের দূরত্ব পর্যন্ত সব দুশ্মনটা ভীতে সন্ত্রাস থাকতো তিনি বলছেন আল্লাহ আমাকে সাহায্য করেছেন আল্লাহর কারণে ভয় পেত সব আল্লাহ অতএব আপনি আল্লাহকে যে পরিমাণ খুশি করবেন আল্লাহ আপনাকে সেই পরিমাণ খুশি করবেন বরং আল্লাহ যেহেতু আরো মহানুভব তিনি আরো বেশি মাত্রায় আপনাকে দেবেন আল্লাহ তো বলেছেন যে এই যে আতায়িত হারোয়ালা বান্ধা যখন আমার দিকে আসে এক হাত আসে আমি প্রসারিত করলে যা হয় সে পরিমান তার দিকে আসি আমার দিকটা সবসময় বেশি থাকে কারণ এক করা অরব্যকালাক্রম তোমার রবলো আলাক্রম মানুষের তিনি অনেক বেশি মহানুভব অথব সম্মান পেতে চাইলে আল্লাহর এবাদত বন্দি করতে হবে তাহলে আমরা সম্মানিত হব। জানা আল্লাহর এমাদতকারী আল্লাহকে যারা বিশ্বাস করেন আল্লাহর সামনে যারা শেষ দাবনত হন সারা বিশ্বের মহাবিশ্বের সকল কিছু তাদের বন্ধু মুসাই আলাইস্লাম যখন নীল দরিয়া ঢুকেছিলেন নীল দরিয়া তাকে রাস্তা করে দিয়েছে দরিয়া বারোটি হাইওয়ে তৈরি করে দিয়েছে আল্লাহর নির্দেশে এবং মুসাই আলাহাল্লাম পার হয়েছেন পানিগুলি ফাঁকানা কুল্লু ফেরকেন কত্তম উদ্দিন আজিম সেই জলরাশির প্রত্যেকটি অংশ বিশাল মতো দাঁড়িয়ে গেছে কয়েক কিলোমিটার তিনি পার হয়ে গেছেন তাকে আল্লাহ সম্মানিত করেছেন আর ফেরাউন যতই নিজেকে সম্মানিত মনে করত কিন্তু পারল না সে আর তার দলবল সকলেই যখন সেই লোহিতা সাগরের তলায় তারা ঢুকে গেল আর সেই পানি গার্ড ওনার দিয়ে থাকা সেই পানি সালামকে সম্মান জানানো সেই পানি ফেরাউনকে পেয়ে এমন ভাবে নিমজ্জিত করলো যে একটা প্রাণী একটা মানুষ না ফামা আল্লাহ যাকে অপমানিত করবেন তাকে সম্মানিত করার কেউ নেই প্রিয় ভাই বোনেরা মানুষের সম্মান আল্লাহর ইবাদতের মধ্যেই ইসলাম পাননের মধ্যেই আল ইসলাম আলু অনায় ইসলাম সবার ঊর্ধে থাকে ইসলামের ঊর্ধ্বে কেউ যেতে পারে না যার মধ্যে যতটা ইসলাম আছে তার মধ্যে ততটা সম্মান বেশি আছে মর্যাদা তিনি আল্লাহর মর্যাদার পরে একদি ইকরাদি আল্লাহ সমগ্র মানব জাতির মধ্যে সর্বশ্রেষ্ঠ আল্লাহর প্রিয় মানুষ সর্বশ্রেষ্ঠ পূর্ণ মানুষ কি দিয়ে কি দিয়ে এমনটা হয়েছেন অবশ্যই ইসলাম দিয়ে এই হলো মর্যাদা আমরা তো নাম যেমন কোরআনে আমরা শুনিণ এবং তাদের পরবর্তীতে কেমত পর্যন্ত যারা সুন্দর সাহাবিদের অনুকরণ অনুসরণ করবে অর্থাৎ আল্লাহ রসুলের আল্লাহর আনুগত্য করবে সাহাবিরা যেভাবে করেছেন সেভাবে তাদের পাওনা কি আল্লা একটি নির্দেশ লঙ্ঘন করা মানে আল্লাহর দিন কে অপমান করা আল্লাহ জিনা হারাম করেছেন কেউ যদি ঝিনা করে ব্যবচার করে সে আল্লাহর বিধান কে করলো আল্লাহ সুদ হারাম করেছেন কেউ যদি সুদ খায় সে আল্লাহর কোরআনের আয়াত কে অপমান করলো আল্লাহ করে আয়াতগুলিকে অপমানিত করলো লাঞ্ছিত করলো আল্লাহ চর্যবিত হারাম করেছেন ডাকাতিকে হারাম করেছেন অন্যায় খুনকে হারাম করেছেন যারা এগুলি করলো তারা এনতে হা কো আল্লাহর হারাম করা জিনিসগুলোকে তারা লঙ্ঘন করে আল্লাহর দিনকে অপমানিত করলো এই অপমানের ছিটা তো আল্লাহ চলে গেল সে কি সম্মানিত মানুষ অপমানিত হলো একটি পাপ করে তার নাম হয়ে গেল চোর সে মরে গেলে লোকেরা বলবে একজন চোর মারা গেছে একজন সে ডাকাত ডাকাত হয়ে গেল আল্লাহর শিক্ষা আল্লাহ তরবিয়ত আল্লাহর কোরআনের বাণী লঙ্ঘন করে সে ডাকাতি করলো সে যতই গুণের অধিকারী হোক না কেন সে বলে একজন ডাকাতের মৃত্যু হয়েছে নজ্লাহমিন একজন চরিত্রহীন মানুষ একজন ধর্ষক সে যতই সম্মানিত বংশের লোক না কেন সে যখন আল্লাহর আল্লাহর দিনের এই সীমানা লঙ্ঘন করবে হারাম কাজে লিপ্ত করবে তাহলে সে মৃত্যুবরণ করলে লোকজন বললো লোকটা ধর্ষক ছিল নজব্লাহমিনবী সাল্লাম একদিন বসে আছেন একটি জানাজা গেল সামনে দিয়ে সাহাবিরা আসন খায়রান তার প্রশংসা করলো তাকে ভালো বলল। নবীজি বলেন অজাবাত কিছুক্ষণ পরে আর লাশ গেল। লোকেরা তার নাম করলো তাকে খারাপ বললো নবীজি বললেন ওয়াজাবাত সাহাবিরা পশস্ত করলেন ইয়া রাসুলাল্লা আগে একটা লাশ গেল তখন লোকেদের কথা শুনে আপনি বললেন ওয়াজাবাত ওয়াজিব হয়ে গেছে ফরজ হয়ে গেছে পরবর্তী লাশে যাচ্ছিল সেটা শুনি আপনি বললেন ওয়াজাবাত ফরজ হয়ে গেছে কি ফরজ হয়ে গেছে নবীজি তখন বললেন ওই লাশে যখন যাচ্ছিল তোমরা তার প্রশংসা করছিলে সে ভালো ছিল এটা বলছিলে তার জন্য আল্লাহর কাছে জান্নাত ও হয়ে গেছে জান্নাত ফরাজ হয়ে গেছে যেহেতু তোমরা তাকে ভালো বলে আল্লাহর আদালতে সাক্ষ্য দিয়েছ আর এই লোকটি যখন তার লাশ যখন নেওয়া হচ্ছিল তোমরা তার দুর্নাম করেছো সে খারাপ ছিল এই উক্তি করেছ তার জন্য যাহার নাম ফরজ হয়ে গেছে এটা আমি বলেছি আন্তা আল্লাহ হাফিল এই জমি তোমরা আল্লাহর সাক্ষী আল্লাহর হাইকোর্টের আল্লাহর সুপ্রিম আদালতের তোমরা সাক্ষী তোমরা যেমন সাক্ষ্য দেবে তোমাদের মুখ দিয়ে সাক্ষ্য বেরিয়ে আসবে সেটাই দেখুন আল্লাহ আল্লাহ বলেছেন যেদিন সবকিছু প্রকাশিত হয়ে যাবে সেদিন কেমতের ময়দানে সমগ্র জাতিকে হবে এসো আল্লাহকে সেজদা করো আমাকে আল্লাহ করলো না আল্লাহ করল না যে অবনত হলো আল্লাহ তাকে চির উন্নত করে দেবেন তার মাথাকে একেবারে আকাশের সমান সু মর্যাদায় আসীন করে দেবেন সুফান আল্লাহ তো সেদিন আল্লাহ সেজদা করতে ডাকবেন কিন্তু আল্লাহ বলছেন ফালা ইস্তাতি হন দুনিয়াতে যারা আল্লাহকে সেজদা করেনি এই কপালকে মাটিতে ঠেকায়নি আল্লাহর কাছে নিজেকে অপদস্থ করেনি নিজেকে ছোট করেনি নিজেকে বিনয়ী করেনি নিজেকে বান্দা রূপে করেনি এই জিনিস যে করেনি কেমতের তারা করতে পারবে না সেজদা করার সম্মান লাভ করতে পারবে না আর যারা দুনিয়াতে আল্লাহকে সেজদা করেছে আল্লাহর সামনে ছোট হয়েছে আল্লাহর সামনে নিজেকে অপমানিত করেছে মনে রাখবেন প্রিয় ভাই বোনেরা আল্লাহর সামনে অপমানিত হওয়াই বড় সম্মান মেরাজ রাতের একটি উক্তি রয়ালি আমি দেখলাম ব্যবহার করা একেবারে ছিঁড়া ফাটা হয়ে যায় যখন একটা চাদর একটা বিছানা সেই চাদরটা যেরকম জিবরাইলে আমিন যার ছয়শ পাখা এগুলো প্রসারিত করলে আকাশের এক দিগন্ত দেখা যায় না ইজা সাদ্দাল উফুক গোটা আকাশের দিগন্ত বন্ধ হয়ে যায় এত বিশাল বডের অধিকারী যে জিব্রাইল তাকে দেখলাম কাল হেলসিল বাহালি আল্লাহর ভয়ে আল্লাহর ভয়ে একটা পুরানো ছেঁড়া ফাটা চাদরের মতো হয়ে আছে এটাই নিয়ম সামনে আল্লাহংকার আল্লাহ যা বলেছেন ছোট হয়ে গিয়ে বান্দা হয়ে গিয়ে তার দাস দাসী হয়ে গিয়ে সেটাকে ছোট হয়ে মেনে নেয়া এটাই বড়ত্ব এটাই সম্মান এটাই মর্যাদা এটাই প্যাসটি এটাই ডিগ্রি এটাই মনুষ্যত্ব এই মনুষ্যত্ব অর্জন করুন আমরা কি জিবাহ সামনে কি যদি অমর হয়ে গিয়ে থাকেন আমরা কেন হব না করতেন মসজিদে তার কাদা লেগে গেছে হাতের মধ্যে কাদা হাঁটুতে কাদা পায়ের মধ্যে কাদা পিষ্টি পড়েছে মসজিদে সেই কর্মবাক্ত হয়েছেন আল্লাহ তাকে কোথায় তুলে দিয়েছেন তিনি কত মর্যাদা বানা হিম মক্রিম আল্লাহ যাকে অপমানিত করবেন তাকে কে সম্মানিত করবে আর আল্লাহ তাকে সম্মানিত করবেন তাকে কে অপমানিত করবে আসুন তাহলে চলি, আল্লাহর বন্দগির পথে আল্লাহ হয়ে যায় আল্লাহ করুন আজকে এই পর্যন্ত প্রিয় ভাই বোনেরা এই মহাজাগতিক নিয়মটি খেয়াল রাখবেন আল্লাহর সংবিধানটি খেয়াল রাখবেন সোহানুম অরসমতুল্য হি অবরক্ষা আপনার সম্পদ বাড়বে থাকবে সুরক্ষিত এবং পবিত্র সাথে থাকুন আপনার জাকাত দানের অর্থ পাঠাতে পারেন আই আর এফআই কোয়াড্রান কোট আটচল্লিশ ক্যালথরোড ইউকে पाउंड 3096 उंड नंबर शून्य नोड तीन शून्य शून्य शून्य आठ तीन सोएसिड आई बीजि बता पाठिएमेल कर অসন্তুষ্ট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 णति आज रुन सम्प्रचार सकाल साढ़े छायदे